মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আলহামদুলিল্লাহ টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আল কোরআন এটি একটি জীবনময় মহান আল্লাহ রবুল ইজতালের গ্রন্থ এর প্রতিটি আয়াত লুকিয়ে আছে আমাদের জন্য এক একটি জীবনী শক্তি এক একটি হায়াতল কলব প্রিয় ভাই বোনেরা এই জীবনময় গ্রন্থ আল কোরআন থেকে আজকে আমাদের জীবনের আরেকটি কণিকা আরেকটি মহান মূল নীতি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি সুরা আলআনামের একশোষ্টি নম্বর আয়াত সুরা ইসরা সুরা ফাঁতির সুরা জুমার সুরা ও নাজমের মধ্যে আয়াতটি এসেছে মূলনীতিটি হল ওরা মহান আল্লাহর একটি মহান মূলনীতি ইনসাফের নীতি ও তেজিরু এবং বহন করবে না বোঝা बोझा बहन कारी उहन बोझा बहन करी बक्तर बोझा ने बोझा बोलते कि बोझाना बोझा मानी पापर बोझा अन्या बोझा अपराधे बोझा अपराध के कुरान बोझा बोले অপরাধকে বোঝা কেন বলা হয় আসলে অপরাধ যে কোনো অন্যায় পাপাছার এটি মানুষের মনের উপরে ভারী বোঝারূপেই চেপে বসে মানুষের অন্তর পাপকে ভালোবাসে না অন্তরের জন্য পাপ একটা বিরাট বোঝা একটা অস্বস্তিকর জিনিস কষ্টকর জিনিস এজন্যই পাপকে আলকর আনে বোঝারূপে चित्रित करलाप के बोचन बोझा पपी पपर पाप बहन करबा पापर पपे शि से बहन करा जे जेटा पाप कर तरह निजे पापर शस्ती पे जे पापी सरसि से कर तरह पप जे पाप से निजे कर अथवाप रास्ता से निजे खुले जे पाप कारण कारण क्यों कर भूमिका आन हार भूमिका आज त्रुटर कारण जन थके पापटी जेमन स्वमीर करतब्य हलो तार स्त्री के, के, के, के हिजाब करान शालीन पोशाक परानो ताकेरे थकते उत्साहित करा প্রয়োজন হলে শুধু বাইরে যাবে না হলে সে ঘরে থাকবে ঘরের যে বিশাল দায়িত্ব আছে সমগ্র মানব জাতির আগামী দিনের আগামী প্রজন্মের পুরো দায়িত্ব যে নারীর স্কন্ধে তাদেরকে ঘরছাড়া ছাড়া হওয়ার তো কোনো সুযোগ দেয়া যায় না কিন্তু স্বামী যদি দায়িত্ব পালন না করে তার স্ত্রী যদি অশালীনভাবে চলে ঘর হয়ে যায় স্ত্রী পাপ হচ্ছেই এখানে স্বামী পাপ থেকে মুক্ত হবে না স্বামীর এখানে অংশ গ্রহণ আছে তার অবহেলা স্ত্রীকে যেতে দেয়া তার অন্যায় হয়েছে অতএব তার স্ত্রীর পাপের কারণে সেও পাপি হবে এজন্য জন্য সহ এসেছে তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম তোর মধ্যে একজন হল আদায়ুস ওই পুরুষ আল্লাফি আহলি এল খুব যে পুরুষ তার নারীদের ক্ষেত্রে তার স্ত্রী তার বোন তার মেয়ে এদের ক্ষেত্রে ক্ষমাসাতকে অপবিত্র জীবন জীবনযাপনকে অশালীন অনৈতিক জীবন জীবনযাপনকে যে প্রশ্রয় দেয় স্বীকার করে নিষেধ করে না প্রতিরোধ করে না সেই পুরুষটি দায়ুষ পুরুষ তার দিয়াসতের কারণে তার নির্লজ্জা হওয়ার কারণে তার নীতিহীনতার কারণে তার নারীরা ক্ষতপ্রষ্ট হয়েছে অতএব নারীদের পাপ হবেই তারও পাপ হবে এখানে অতএব আমরা পাপই বলতে বুঝবো যে পাপ মানুষ নিজে করে অথবা তার কোনো অবহেলার কারণে আরেকজন করে বা তার পথ দেখাবার কারণে আরেকজন করে এগুলি সবই তার পাপ বলে গণ্য হবে ওলা তো আল্লাহর কল্যাণের কোরআনের যে মূল্যীতি সেটা হল যে ব্যক্তি যে পাপ করেনি বা যে পাপ করতে কাউকে বলেনি বা তার কোন অবহেলার কারণে যে পাপটি হয়নি সেই পাপের বোঝা সে বহন করতে হবে না কারণ ওই পাপের সাথে তার কোনো সংস্রব নেই কোনো নিকটতম দূরতম কোনো সম্পর্ক নেই সে নিজে ওই পাপ সংগঠিত করেনি সে ওই পাপ করতে কাউকে বলেনি সেই ওই পাপের সংগঠনের কারণও হয়নি অতএব তার কোনো শাস্তি হবে আল্লাহর কোরআন তাকে মুক্ত করে দিল আজকের পৃথিবীতে কোরআনিক এই মূলনীতিটি অনেক বড় প্রয়োজন দেখা যাবে যে একজন একটা অন্যায় করলো তার কারণে তার গোটা জাতিকে মেরে দেয়া হলো তার গোটা জাতিকে কলঙ্কিত করা হলো যেমন একজন হাদিসটি এসছে তখন আল্লাহ তালা তার কাছে ওহি পাঠালেন একটি পিঁপড়া তোমাকে কাটলো আর তুমি গোটা পিপড়া জাতিটাকে এখানে জানা ছিল হাজার হাজার লাখ লাখ আর সবাইকে পুরে দিলে এটা তো ঠিক হলো না একজনের অন্যায়ের কারণে সবাইকে শাস্তি দেওয়া যায় না ঠিক কোনো গ্রামের কোনো গোষ্ঠীর কোনো দেশের এক দুটো লোকে অন্যায় করেছে সেজন্য গোটা দেশকে দোষী করা সবাই খারাপ এটা বলা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা পাপ অনেক বড়ো পাপ এটা সবাই হাদিসের মধ্যে এটা রয়েছে যে একটা লোক অন্যায় করার কারণে তার গোটা জাতিকে তোষারোপ করা যায় না দেখা গেল বিদেশে লোকজন থাকে আমাদের দেশের একটা লোক যদি বিদেশে গিয়ে কোনো অন্যায় করলো এখন ওই বিদেশি সরকার যদি আমাদের গোটা জাতিটাকে খারাপ মনে করে তাহলে এই মনে করাটা অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় কারণ আমাদের দেশের সবাই তার এই অন্যায়টি করেনি বা আপনার দেশের কেউ যদি আমাদের দেশে এসে কোনো অন্যায় করে আমরা যদি তাদের পুরো দেশটাকেই পুরো জাতিটাকে খারাপ বলি এটা অনেক বড়ো অন্যায় পাপ করেছে একজনে সবাই তার বোঝা নেবে কেন কৌকে সুন্দর মূলনীতিটি মানুষের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রীয় বৈশ্বিক সর্বক্ষেত্রে প্রযোজ্য যে পাপ একজন করবে অথবা কাউকে সে করতে বলল অথবা তার অবহেলার কারণে সে পাপটি হয়েছে তাহলে কিন্তু সে তার কতটুকু এখানে অন্যায় হয়েছে সেটুকু অন্যায় হিসেবে তাকে দোষের একটা ভাগ দেয়া হবে যেমন সহি কাবিলের কথা এসছে লমত ইবনে আব কি পৃথিবীতে যেখানেই যেই যুগেই কোনো একজন মানুষ অন্যায় ভাবে নিহিত হবে খুন হবে প্রথম আদম সন্তান যে কাবিল এই অন্য খুনের এই পাপের একটা ভাগ সেই কাবিলে আমল্লামায় চলে যাবে কেন সান্নাল কতলা কেন না পৃথিবীতে খুনের এই সোনা খুনের নিয়মটা প্রথম কাবিলে জারি করেছে সে কারণ হয়েছে এটার অতএব পৃথিবীর সকল মার্ডার কেসের আসামীদের মধ্যে সে আসামি হিসেবে থাকবে কেমতের ময়দানে তার বিচার হবে কত বিশাল ব্যাপার যে ব্যক্তি জারি করে গেল তার উপরে সেটার পাপ যারা আমল করবে তাদেরও পাপ তার উপরে আসবে তারা যারা পাপ করবে তাদের তো পাপ হবেই তার পাশাপাশি এই লোকও সেই পাপের ভাগি হয়ে যাবে অংশীদার হয়ে যাবে বাঁচতে পারবে না যেমন আরেকটি হাদিসে নবী সাল্লিয় সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির আজাব হবে যদি তার জন্য কেউ কাঁদে উচ্ছস্বরে বা তার জন্যে কেউ শ্রাদ্ধ করে তার জন্যে কেউ চল্লিশা সাতাশা কোনো দিনে দিন ঠিক করে বা দিন ঠিক না করে কোনো জেফতের আয়োজন করে তাহলে তার আজাব হবে এখানে প্রশ্ন আসে যে সে তো আর নাই সে বিরতির পর আসছি ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জাহানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি ওয়াইরিল তবে কি করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 So if Jesus Christ peace be upon him, died for three days, who controlled the world? That neither even God died, The freedom to unmask. So there are various ways which we can prove the argument. <laughs> De Dr. Jat Sho Alapi Aajratpun Shamprochar Shokal Shar Bangladesh hai. Peace TV Bangi. আবারও ফিরে এলাম আল কোরআনের একটি মহান মূলনীতি ওলা তাজির ওয়াজিরতরা এই মূলনীতিটি নিয়ে এই আয়ারটি নিয়ে তাহলে মৃত ব্যক্তি তার শাস্তি হবে তার ছেলেমেয়েরা যদি তার জন্য কোনো শ্রাদ্দ করে কেন শাস্তি হবে এই জন্য শাস্তি হবে তার উচিত ছিল ছেলে মেয়েকে নিষেধ করে যাওয়া কারণ এটা তো আমরা সবাই জানি মৃত্যুর পরে এগুলো করে শ্রাদ্ধ করে জিয়াপদ করে মা বাবার নামে খাওয়ায় তার উচিত ছেন করে যাওয়া যে আমি মনলে পরে কেউ খাওয়াবে না খবরদার মামার জন্য খাওয়ার কোন সুযোগ নেই কারোর জন্যই খাওয়াবার কোনো সুযোগ নেই মৃত্যুর পরে হ্যাঁ তাদের পক্ষ থেকে একটা মসজিদ বানিয়ে দেয়া যেতে পারে একটা এতিমখানা বানিয়ে দেওয়া যেতে পারে একটা পান্তশালা নির্মাণ করা যেতে পারে কোরআনে করিম কিনে তাদের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে দেয়া যেতে পারে একটা নলকূপ গোবীর নলকূপ তাদের পক্ষ থেকে খনন করে মানুষকে পানির কষ্ট থেকে বাঁচানো যেতে পারে এগুলো সব তারা পাবে এগুলো অনেক বিশে আছে কিন্তু খাদ্য খাওয়ানোর কোন অনুমোদন ইসলামেশ্বরিয়া নেই অতএব তার উচিত ছিল এই বিষয়ে নিষেধ করে যাওয়া আসে যেহেতু তার ছেলেমেয়ের এটা করেছে আমরা সাহাবিরা মাইয়ের পরিবারের ওখানে যাওয়া জমা হওয়া একত্রিত হওয়া এবং সেখানে খাদ্য দ্রব্য তৈরি করাকে আমরা নিয়ে বলতাম जो निया हाथे आजाबाही बुखारे हदी से रही एक नियात मूलत पत्र का श्राद्ध करके मुस्लिम समाजे ढूके पड़े जैक जे पपर पपिर निजे सम्पर्क आद देखिए अवहेलापराधारे हिसेब कर एक भाग पापर नीते ही क्योंकि जे पापर सकते सम्पर्क नहीं अन्या दूरतम को सम्पर्क नहीं आल्ला के धरबें ना कुरानी हकीिमे বলা হয়েছে তোমরা ওই আজাবকে ভয় করো যেটা শুধু জালিমদের উপরে বিশেষ করে আসবে না জালিম অসবে শাস্তি দাতা সুরান পঁচিশ নম্বর এখানে ওই পাপের কথাই বলা হচ্ছে যে পাপ একজন করেছে সমাজের লোকদের দায়িত্ব ছিল আমরা বিল আরুক নাহি নীলমুলকার সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধের মাধ্যমে তাকে বিরত রাখা কিন্তু লোকজন সেটা করেনি বাপি পা করে গেছে আর কেউ বারণ করেনি যেটা ফরজ ছিল মনকার থেকে নিষেধ করা ফরজ ছিল কিন্তু সে ফরজ কাজটি কেউ করেনি ফরজ না করে তারা অন্যায়কারী হয়েছে গুণাগার হয়েছে আর এই লোক অন্যায় কাজ করে সে গুণাগার হয়েছে একজন গান বাদ্য বাজনা করে গুণাগার হয়েছে আর বাকিরা সবাই নিষেধ না করে গুণাগার হয়েছে একজন মদের দোকান দিয়ে মদ বিক্রি করে সে গুণাগার হচ্ছে আর আশপাশের সবাই মদের বিরুদ্ধে কথা না বলে গুনাগার হচ্ছে না মদ ঘরের আশপাশে যত ভালো মানুষের আছে যারা নিষেধ করেনি তাদের উপর শাস্তি আসবে সেটাই আল্লাহ বলেছেন সুরান ফলে পঁচিশ নম্বর আয়াতে ওই শাস্তিকে ভয় করো যেটা শুধু জালিমকে গ্রাস করবে না তোমাদেরকে জনসাধারণকে বিশেষ কিছু লোকের আমলের কারণে গুনার কারণে শাঁশি দিবেন না কয়েকজনের গুনার কারণে সবাইকে আল্লাহ শাশি দেন না এটা তার নিয়ম নয় তবে কয়েকজনের গুনার কারণে সবাইকে শাশি দেবেন কখন যখন এই পর্যায়ে তারা চলে যাবে যে পাপকে প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিহত করলো না তখন আল্লাহ আম সাধারণ অসাধারণ সবাইকে শাস্তি দিবেন কে আর রেহাই দিবেন না কারণ সবাই এখানে দোষী কেউ অন্যায় করে দোষী আর কেউ অন্যায় সয়ে নিয়ে প্রতিরোধ না করে দোষী হয়েছে মোসেদ আহমদে আরেকটি হাদিস রয়েছে উত্তম সনদেকের দিকরা দিয়ে আল্লাহ থেকে যে তিনি একদিন ভাষণ দিলেন তোমরা এই আয়ারটি পড় কিন্তু সেটা যে অর্থে আল্লাহ বলেছেন সেই অর্থ ছাড়া উল্টে অর্থে ব্যবহার করো সেটা কি তোমরা নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে রক্ষা করা তোমাদের দায়িত্ব কেউ গোমরা হয়ে গেলে তোমাদের সেটা দায় দায়িত্ব যদি তোমরা দায়িত্বের উপর থাকো অবুকার বলছেন যে আমি আল্লাহনবী সাল্লি সাল্লামকে বলতে শুনেছি কাবে মানুষ যখন তাদের মাঝে কোনো কাপাচার হতে দেখবে অন্যায় অনাসার হচ্ছে জিনা ব্যবিচার হচ্ছে বিভিন্ন অশ্লীলতা সুদ ঘুষ দুর্নীতি ঘুম খারাবি হেন অন্যায়নে যে সমাজে সরিয়ে পড়েছে কিন্তু লোকজন দেখে থাকে কিছুই বলে না ইনকার করে না হাত দিয়ে অথবা মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে তিন প্রকারের কোনো প্রকারের মধ্যে নাই একেবারে এটা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়ে গেছে এমন যখন হয়ে যায় তখন আল্লাহর শাস্তি আর দেরি নেই অচিরেই আল্লাহ তাদেরকে সাজা দিয়ে দেবেন শাস্তি দেবেন আসমান থেকে জমিন থেকে যেখান থেকে আল্লাহ তালা পছন্দ করেন শাস্তি দেবেন এই সহিবসিমে জনবিন্দে জাহা সদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল আল্লাহ সাল্লুসাল্লামা আমি আল্লাহ রসুল সাল্লাহ যখন পাপাচার বা জিনা ব্যবসার সমাজে বেড়ে যাবে জিনা ব্যবসার বেড়ে গেলে ধ্বংস হয়ে যাবে তোমরা কারণ জিনা ব্যবসার প্রতিহত করার দায়িত্ব আছে তোমাদের সমাজে অন্যায় আসার ছড়িয়ে পড়েছে তোমরা সবাই দেখে থাকো কেউ কিছু বলো না মুখেও না হাতেও না আর অন্তরেও না অন্তরেও ঘিরে নাই। এটা মোবা হয়ে গেছে বৈধ হয়ে গেছে এমন যখন হয়ে যাবে তখন আর আজাব দেরি হবে না আসমানি আজাব গজব আরম্ভ হয়ে যাবে এটা হলো এই মূলনীতির প্রসঙ্গ কথা যে পাপি যদি নিজে পাপটা করে বা কাউকে নির্দেশ দিয়ে পাপটা করায় বা নিজের কোনো অবহেলার কারণে পাপটা হয় তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে যেমন একটা অবহেলা হইল আমরা বেলমা আরূপ নেই নির্মণকার না করা যার কারণে সবার উপরে শাস্তি আসবে এটা ছাড়া আর কোনো পাপির পাপের বোঝা অন্য কেউ বহন করবে না যে পাপ করেছে তার উপরে আসবে এটা সুরা আর নাজমের থেকে একচল্লিশ নম্বর আয়াতওয়াল্লাহ নিয়ে এসছেন যেমন আবার ওয়াল্লা তুমি কি তাকে দেখেছো যে ইসলাম গ্রহণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও কলিদা এমন দিয়েছে সামান্য এবং খোটা দিয়েছে তার কাছে কি গ্রহণ করেনি আর দিয়েছে ও সামান্য সামান্য দিয়ে আবার অনেক বড় আশাও করছে তার কাছে কি এলমুল গাইব আছে যে সে দেখে আমলাম নাকি মুসা আলাহিসামের সহিফের মধ্যে যা আছে সে বিষয়ে তাকে সংবাদ দেওয়া হয়নি সবকিছু পরিপূর্ণ করেছেন আল্লাহর বিধান গুলো তার পুস্তিকা যেগুলি আছে এগুলি তার কাছে কোন পাপি আরেক পাপির বোঝা বহন করবে না এই যে মানুষ তো সেটাই পাবে যেটা সে চেষ্টা করেছে চেষ্টা প্রচেষ্টা কি আছে এটা সামনে দেখা হবে তেরো নম্বর আয়তে একটি কথা আছে অবশ্যই এসব কাঁফেররা তাদের বোঝা বহন করবে তাদের বোঝার সাথে আরো বোঝা বহন করবে অমিন আউজার ইল্জিনের পঁচিশ নম্বর আয়াতে রয়েছে তারা নিজের পাপের বোঝা বহন করবে আর যাদেরকে গোমরা করেছে তাদের পাপের বোঝা বহন করবে এটা যেমনটা একটু আগে আমরা বলেছিলাম যে যাদেরকে সে বুদ্ধি দিয়ে গোমরা করেছে বা তার অবহেলার কারণে যে পাপটি হয়েছে সেটির বোঝা তাকে বহন করতে হবে সেজন্য এখানে এইভাবে বলা হয়েছে কাঁফের না বলতো সাধারণ জনগণকে কি বলতো সুর আন কাপেরা আমাদের পথ অনুসরণ করো কুফরের পথ অনুসরণ করো হবে আমরা বহন করব। তোমরা কুফরি করো কোনো চিন্তা নাই আমরা তো বলছি কুফুরি এসব নবীকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করলে কোনো বহন করবো এরা ওদের পাপের কোনো বোঝাই বহন করবে না করতে পারবে না জীবন এরা আসলেই মিথ্যাবাদী এরা অবশ্যই নিজের পাপের বোঝা বহন করবে पर जोरा कर तर जो पपर बोजा बहन करूस अलुन तरुण कैमर मैदान तक जिज्ञासा मिथ्या अपबाद दुनियाते दी एगुल सम्पर् क्यों जदि का गोमरा कर विभ्रांत कर पदे ठेले दे अवश्य तरह पपर बोझा ता बहन करते क्यू যদি সে অন্যায় না করে তাহলে যে অন্যায় করে শুধু তাকেই পাকড়াও করতে হবে অন্যায় যে করে নেই তাদেরকে পাকড়াও করা যাবে না যেমন ইউসুফ সালামের ভাই ভাই্যত তার স্বর্ণের পেয়ালা তার বস্তার মধ্যে পাওয়া গেছে এই জন্য তাকেই ইউসুফ আলাহিসাল্লাম আটকিয়েছেন একটা কৌশল ছিল অন্য ভাইদেরকে আটকাননি তাদের উপরে কোনো ব্লেম দেননি এটাই নিয়ম কিন্তু ফের এক মুসাল্লামের জন্ম ঠেকাবার জন্য বনি ইসরায়েলের হাজার হাজার শিশুকে হত্যা করেছে একজনের কারণে কত জোর কত হাজার শিশুকে খুন করেছে এই জাতীয় কোনো অন্যায় পৃথিবীতে বিশাল অশান্তির কারণ এই জিনিসগুলোকেই এই অন্যায়গুলোকে এই নীতিতে প্রতিহত করা হয়েছে ওলা তাজির ওয়াজ এই নীতিটি পালন করার আল্লাহমাদের তৌফিক দান করুন সোফান রহমত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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সবান সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল্রায়ন ব্যাঙ্ক আটচল্লিশ তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট विश्वजहान पर सुंदर जो विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद् तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुलुल माराम मीन आदिल्ला हकाम দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায়